জাবির ইবনে আবদুল্লাহ রদিল্লাহতালন হতে বর্ণিত নাবি সাল্লাহ আলয় সাল্লাম সওয়ারির উপর পূর্ব দিকে ফিরেও সালাত আদায় করেছেন কিন্তু যখন তিনি ফর্জ সালাত আদায় করার ইচ্ছা করতেন তখন তিনি সওয়ারি হতে অবতরণ করতেন এবং কিবলামুখী হতেন